আজ দু সতম্বর সন উনিশ সো তে বাংলা রঙ্গমঞ্চকে সুপ্রসিদ্ধ শ্রী মহেন্দ্রগুপ্ত আজ সংস্থান মে পধারে হ্যাঁ উৎচিত রেকর্ড করু আনন্দ যে বাংলা রঙ্গমঞ্চের একজন শ্রেষ্ঠ শিল্পী শ্রী আমাদের মধ্যে আছেন উনি দয়া করে এখানে এসে আমাদের তার অভিজ্ঞতা সম্পর্কে কিছু জানাতে বলতে স্বীকার করলেন আমি যেটা কিছুক্ষণ আগে তাকে বলছিলাম যে আমাদের এই নাট্যসৌধ সংস্থানে আমাদের চেষ্টা যে নাট্য ক্ষেত্রে থিয়েটারের ক্ষেত্রে যারা কাজ করেছেন তাদের যা অভিজ্ঞতা তারা যা নিজের যা কাজ করলেন যা দেখলেন যা বুঝলেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে আর তার সঙ্গে ওইগুলো একটু রেকর্ড করে রাখি কেন আমরা সবাই জানি যে আমাদের দেশে এমনি রেকর্ডিংয়ের কাজটা খুবই খুবই কম হয় আর নাটকের ক্ষেত্রে তো খুবই কম হয়েছে এখন আমরা শুধু দুঃখ করি যে এই কাজটা আরও কিছুদিন আগে করলে ভালো হতো কিন্তু যাই হোক যা শেষ হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু এখন যেটা আছে এখন থেকে যদি আরম্ভ করি আর আমরা যদি কিছু রেকর্ড করে রাখতে পারি তাহলে আমাদের পক্ষেও আর যারা আমাদের পরে আসবেন তাদের পক্ষে ভালো হবে এই যে কথাটা হচ্ছিলো যে আমরা যদি পুরোনো সেটগুলো আছে তার যদি আপাতত ছবি তুলে রাখতে পারে। তাহলে সেটা পরের লোকেরা বুঝতে পারবে যে এই ধরনের সেটটা ছিল তো আমাদের খুবই আনন্দ আর আমার আরও আনন্দ যে শ্রী দেবনারায়ণ গুপ্ত আমাদের মধ্যে আছেন আমি মহেন্দ্রবাবুকে বলবার অনুরোধ করার আগে একটু দেবনারায়ণবাবুকে বলব যে উনি মহেন্দ্রবাবুর সম্পর্কে একটু কিছু বলেন আর তারপর মহেন্দ্রবাবু নিজের অভিজ্ঞতা আপনি বলুন ব্যক্তিগত ব্যাপারটা বলুন কেন অন্য ব্যাপার তো থিওরেটিক্যালি অনেক কিছু দেখাও যায় জানাও যায় লেখাও যায় কিন্তু ব্যক্তিগত কথাগুলো আপনি কি করে থিয়েটারে ধরে করেছেন আমি বলবো না আপনার কাজের মধ্যে আপনার কি ভালো লেগেছে তা আমি আগে একটু দেবনারায়ণবাবুকে অনুরোধ জানাচ্ছি যে উনি মহেন্দ্রবাবুর সম্পর্কে একটু বলেন প্রবীণ নট এবং নাট্যকার এবং নাট্য নির্দেশক মহেন্দ্রবাবু এসে উপস্থিত হয়েছেন তার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তিনি বলবেন এবং আমার মনে হয় যে আজকে যে অভিজ্ঞতার কথা তার কাছ থেকে আপনারা শুনবেন সেটা অন্তত পঞ্চাশ বছরের কাছের ঘটনাই বয়সে আমরা এক সালই জন্ম দুজন সামান্য একটু কবাত হয়তো না কিন্তু উনি আমার অনেক আগে থিয়েটারে এসছেন আমি চুয়াল্লিশ তার আগেই উনি অনেক আগে এবং দিল্লিতে সব উনি চাকরি করতেন সেখান থেকে সে চাকরি ছেড়ে দিয়ে এখানে আসেন এবং আর প্রথম জীবনের উত্তরা অভিযান ইত্যাদি নাটক মিনার ভাই এবং কোথায় রঙ্গমহলে অভিনয়টা অভিনয় হয়েছে এবং সে উত্তরা নাটক আজও বহু জায়গায় অভিনীত হয় অভিনয় এই নাটক লিখেছেন এবং নাট্য নির্দেশনা একটা কাজ যে এই যার মাথায় ঢুকেছে নাটকের সম্বন্ধে তিনি কখনো আরেকটা কাজ নিয়ে থাকতে পারেন না আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে আমি সংবাদপত্র বা সাময়িক পত্রের চাকরিতে ইস্তফা দিয়ে উনিশশো চুয়াল্লিশ সালে একবার থিয়েটার সঙ্গে যুক্ত হয়েছিলাম আর আমার চো অনেক আগে উনি এসেছেন তখন দিল্লির চাকরি ছেড়ে দিয়ে এই অনিশ্চিতের পথ আর যে থিয়েটার পাবলিক থিয়েটারের অবস্থা আপনার দেখছেন সেদিন কিন্তু এই অবস্থা ছিল না তা সত্য কত দুঃখ কষ্ট সহ্য করে এবং স্বীকার করে নিই তিনি এই বঙ্গমঞ্চের কাজে আত্মনীয় করেছিলেন বলছেন যে ব্যক্তিগত কথা এসে যাবে আসবেই তো মা এসে তো উপায়নি আপনারা জানেন কিনা অনেকে হয়তো জানেন না যে একসময় যখন স্টার থিয়েটার বিনার ভাগ থিয়েটার অর্থাৎ শলিলবাবুরা চলে এলেন স্টার থিয়েটার নির্দেশ আটত্রিশ সালে তখন অভিনয় হতো একদিন মাত্র সপ্তাহে বাকি থাকে অভিনয় সেটি শুক্রবার আর তাছাড়া প্রতিদিন অভিনয় হত একটি মানুষের কলম দিয়ে সেই সময় ঐতিহাসিক পৌরাণিক আজকে যেটা একেবারেই লুপ্ত হতে বসেছে অপেরা ধর্মী নাটক এবং সামাজিক নাটক দেশাত্মবোধক নাটক তার একটি হাতে তিনি বছরের পর বছর রচনা করেছেন করেছেন অভিনয় অবশ্য অনেক পরে করেছেন মনে শতবর্ষ আগে তিনি স্বর্গ স্বর্গ আমি একদিন জিজ্ঞেস করেছি যে আপনি অভিনয় করলেন কেন আপনার বললেন দেখুন নাটক লিখলাম নাটক শেখালাম যাকে যা বললাম ঠিক সেইটার পুরোপুরি যখন আদায় না হতো স্টেজে অর্থাৎ অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন যেখানে অভাব হচ্ছে সেখানে মনটার ভেতর আমার একেবারে বিদ্রোহ যে এই করার পরেও এরা গিয়ে এগুলো ঠিক ফোটাতে না সেই বিদ্রোহ মন একদিন তাকে অভিনয়ের আসরে এসে দাঁড়াতে এবং পাশাপাশি সুদীর্ঘকাল তিনি অভিনয় করেছেন অভিনয় করেছেন একদিকে অহেন্দ্রবাবু অন্য মঞ্চে শিশির কুমার এবং স্টার থিয়েটারের এই যে দুজন প্রতিভাধরের সঙ্গে তিনি সমানতালে পা ফেলে এবং সপ্তাহে এই শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনের অভিনয় এই চ অত্যন্ত যোগতার সঙ্গে এবং সে সময় আমরা মাঝে মাঝে অভিনয় গিয়ে দেখেছি এবং সেখানে যে সমস্ত অভিনেতারা যে নিয়মই কাজ করেছেন সেখানে এই গ্রেড বলতে তহংকারের দিনে তাও তিনি নাই অনেক নতুনকে শিখিয়েছেন অনেক মাঝামাঝি ধরনের শিল্পীদের নিয়েছেন নিয়ে তিনি দীর্ঘকাল অভিনয় স্টার থিয়েটারে অত্যন্ত যোগ্যতার সঙ্গে বলব চালিয়ে গেছে এর ভেতরে রবীন্দ্রনাথ ও বারজনী যেমন নৌকার তারও নাট্যরূপ রবীন্দ্রনাথের নাটক এই যে কাজটা করেছেন প্রত্যেক দিনের অভিনয় এর পরবর্তীকালে কিন্তু আমরা তার একটা সুফল পেয়েছি পেয়েছি এই জন্যে যে দ্বারা দর্শক কিছু তৈরি দৈনিক অভিনয় দেখা আমি খবর ইসলাম যে রোজি কি হাউসফুল হয় তো প্রয়োজন নেই দর্শক তো রোজই আসে আজকে যিনি ঐতিহাসিক নাটক দেখতে ভালোবাসেন তিনি এলেন একজন পৌরাণিক দেখলেন কি নাজগান গান নৃত্যগীতবহুল নাটক যারা দেখতে চান তারা এলেন এই যে নানান বসে এবং নানান স্বাদের নাটক তিনি বিকেছেন এবং পরিবেশন করেছেন দর্শকদের কাছে দর্শকরা তার দ্বারায় বর্ষ তৈরি হয়েছে এই একটা প্রকাণ্ড কাজ তিনি করেছেন এ কথা আমি এবারে চিরতা গায়েরও বলি আজকে এখানে সেই সুযোগ এসেছে আপনাদের সকলের কাছেই সেটা বললাম এবং বাণীবদ্ধ হয়ে থাকলো সেই কথাটি এটা একটা বড় কাজ উনি করেছেন সারা জীবনের যদি নাট্যকর্ম যেগুলো নাট্য সাহিত্যের ইতিহাসে নাটক আজকে বলতে সত্যি কথা বলতে কি বেশিরভাগ দেখুন মৌলিক নাটক আছে অনুপ্রস্ত এবং সেখানেও অধিকাংশ মৌলিক নাটকে তিনি সেখানে রচনা অধিকাংশ মৌলিক নাটক এবং একটা স্টার থিয়েটারের একশো বছরের যে নাটক সপস্যের একশো বছরের বাংলা থিয়েটার শিশির মসুমশাই লিখেছেন তার পরবর্তী অংশটা স্টার থিয়েটার সম্পর্কে তিনি ওই অভিনয় পত্রিকা লিখেছেন আমি সেগুলো কে কে বাঁধিয়ে রেখেছি তার ভেতরে মহেন্দ্র রেজিমি কত নাটক তিনি করেছেন এবং অরিজিনাল নাটক কত করেছেন এবং যেগুলো প্রায় লোকে ভুলতে বসেছিল যেমন রমেশচন্দ্র দ রাজ জীবন সন্ধ্যা এই সমস্ত গণেশ দত্ত বৈকেন্দ্র ঐতিহাসিক নাটক রচনা করেছেন যেন প্রচুর নাটক আজ আমাদের এখানে তিনি কৃতিনক কীতি নাট্যকার এবং কীতি নাট্য নির্দেশক আজকে আমাদের জীবনে প্রায় শেষে এসেছি আমি ডক্টর রাজরওয়ালাকে এই বিশেষভাবে ধন্যবাদ দিই যে আমাদের তিনি ডেকে ডেকে এনে আমাকে আমি আরও এর আগে এসেছি সেসব আমাদের কথা কথা ধরে আমরা মরে গেলে অন্তত সেগুলো বাজান আমাদের প্রায় এলো শরীর কারোরই ভালো নয় সেই কথা বলতে বলতে আসছিলাম আমিও চলতে না ভালো করে আর এই অবস্থা কাজ এই বাদল ধরা সন্ধ্যায় অন্তভঙ্গের আসরে যেগুলো বলবেন আমার আশা বিশ্বাস এবারে আপনি বলুন খোলা মনে আপনি যা আপনার ইচ্ছে হয় আপনি বলুন আমরা শুনবো আর তোমরা যদি শুনতে পাচ্ছ না তাহলে একটু এগিয়ে এসো হ্যাঁ একটু এগিয়ে এলে ভালো আরম্ভ করি এলাম যে আমার খুব ছেলেবেলায় মারা যান চল্লিশ বছর বয়সে অসুখ দুদিনের জ্বরে তিনি উকিল ছিলেন কিন্তু বিশেষ করতেন না তিনি ওই আমাদের দেশ ছিল ফরিদপুরে এখন বাংলাদেশে শুনে উৎসাহ দিতেন বা এটা ভালো হয়নি এটা এইরকম কর রকম মামলা মকদ্দমা ছেড়ে দুজনে গিয়ে পর্দার বসে জসিম উদ্দিন বাঁশি বাজাতেন আমার বাবা গান গাইতেন রকম ভাবে ওদের অনেক সময় চলে গেছে এখনো সে হাউস আছে এই বছর দু তিন আগে আমার কাছে এসেছিলেন সেন্টিনারি সময়ে আমার কিছু লেখা নেবার জন্যে ওরাই এসেছিল তো সেখানে আমি কিছু কিছু অভিনয় দেখেছি তবে বাবার খুব বেশি অভিনয় দেখতে পারিনি কারণ আমাকে ভয়ঙ্কর ওকে ভয় করতাম আর আমাকে থিয়েটার দেখতে দিতেন না আমার দিদিকে সঙ্গে নিতেন আমাকে দিতেন না তবে লুকিয়ে টুকিয়ে একাধার দেখেছে তা শাহজাহান করেছেন শাহজাহান দেখেছি ডিএল রে দয়াল বলে একটা চরিত্র সেটা দেখেছি চন্দ্রগুপ্তেরুকাস দেখেছি পাইনি আমি তার যেটুকুর পেয়েছি ওই বাবার থেকে বরণ করতে পারেন তা যাই হোক বাবা মারা যাওয়ার আমাদের স্কুলের হেডমাস্টার মশাই তিনি ভীষণ নাট্যপ্রিয় হয়েছিলেন এবং ভালো অভিনয় করতেন তিনি স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় ওই এক একটা বই যেমন গিরিশচন্দ্রের বুদ্ধদেব চরিত্র তপবল এইসব বই এডিট করে ছেলেদের দিয়ে অভিনয় করাতেন এবং তাতে আমাকে সিলেক্ট করেছিলেন ওই যেমন বুদ্ধদেব চরিত্রে বুদ্ধদেব করবার জন্য তা বলতেন যে তোমার বাবা এত ভালো অভিনয় করেন তুমি কেন পারলে না উনি শিখিয়ে দিতেনও খুব ভালো ইন্টারন্যাশনাল মডুলেশন ছিল এবং চারদিকে গল্প হঠাৎ মনে পড়ে গেল না বলে পাচ্ছি না বাবু বলে একজন অঙ্গের টিচার আমাদের ছিলেন উনি ভীষণ মাস্টার ছিলেন একটা পরীক্ষা হয়ে গেছে সব স্টুডেন্টদের প্রত্যেক এক একজন করে জিজ্ঞেস করছেন তুমি কত পেয়েছ তুমি কত পেয়েছ তুমি কত পেয়েছ এমনকি ফিফটি সিক্সটি যারা পেয়েছে তাদেরও হয়তো একঘা পেয়েছে কেন এইটটি হয়নি কেন হয় হয়নি কেন এইরকম ভাবে আমার তো তখন ছাড়া যে আমি তো গেছি কারণ আমি পেয়েছিলাম পঁচিশ কাঁচা তা আমার আগের জন কেউ পঞ্চাশ হাজার ষাট পেয়েছে তাকেও মেরেছে তারপর আমাকে জিজ্ঞেস করি কত পেয়েছ আমি তো কোনো রকমে বললাম স্যার পৌঁছিস আমায় বললেন একটা আশ্চর্য ব্যাপার আমার বললেন তোমার কি তুমি বড়ো হবে তুমি হয় স্টার যাবে না মিনার ভাই চলে যাবে তোমার অঙ্গ দিয়ে কী হবে নেক্সট ম্যান্থ পরের জনকে বললেন আমায় কোনো শাস্তি দিলেন না অনার মুখ থেকে এই যে জিনিসটা হয় স্টার বা মিনার ভাই চলে যাবে আমার প্রথম নাটক গয়াতীর্থ মিনার ভাই অভিনয় হলো 1937 থার্টি আর প্রথম অভিনেতা এখনো মনে করে যাই হোক আমি কলকাতায় এমএতে আসি যখন তখন খুব কষ্ট করে মানে আমার এক ব্যর্থত বাইরের বাড়িতে আমরা নিজেরা করে খেয়ে ওই পড়াশুনো চালাতাম ছেলে পড়াতাম এইভাবে এখানে পড়াশুনো করতাম সেই সময় তার আগে আমি উত্তরা নাটক লিখেছি এবং সেই উত্তরা নাটক নিয়ে নির্মলন্দ লাহদি সঙ্গে আমার পরিচয় হয় উনি বইটা রেখার অসম্ভব ভালোবাসতেন আমার খুব ইচ্ছা ছিল যে বইটা উনি স্টেজ করবেন কিন্তু করতে পারলেন না কারণ উনি যে স্টেজে ছিলেন সেখানে মনোরঞ্জন ভট্টার্য মশাই চক্রগ বলে এখানে নাটক সেই সাবজেক্ট ওই একই পিরিয়াডে সেইটা স্টেজ হলো সেই জন্য বলেন বললেন আমি আর পারলাম না তবে আমি দু একজনকে বলছি যদি বইটা পড়ে তারপর তো আমি আমাকে উনি একটা চিঠি দিয়ে দিলেন তখনকার মিনার ভাট যিনি ডিরেক্টর ছিলেন কালীপ্রসাদ ঘোষ কালীপ্রসাদ ঘোষ উনি সিনেমার অনেক বই ডিরেকশন দিয়েছেন যেমন বিদ্যাসাগর কার পাপে এইসব বই ওনারই ডিরেকশানে উনি মিনারভার ডিরেক্টর ছিলেন উপেন মিত্রী মশাই মানে বর্তমানে শলিল মিত্রী মশাইয়ের বাবা উপেন মিত্রী মশাই তারই বোনের ছেলে তা কালীপ্রসাদ বাবুর কাছে চিঠি দিতে কালীপ্রসাদ বাবু আমাকে ডাকলেন এবং আমার একটা লেখা ছিল বসুমিত্রা বলে একটা বই এটা পড়ে খুব মুখ ধরলেন বললেন রবীন্দ্র কাব্যের ইনফ্লুয়েন্স প্রচুর আছে আপনার লেখার উপর তবে আমাদের স্টেডিওতে এই জিনিস সেরকম চলবে না আমাদের অন্যরকম আপনি কাজ করব আপনি প্রত্যহ এসে আমার থিয়েটার থেকে এখানে যেরকম পাবলিক চায় সেইভাবে একটা বই লিখে দিবেন তা গেটে বলে দিয়েছিলেন যে এই ছেলেটি এসে যখনই আসবে তখনই ঢুকতে দেবে তো ওইভাবে দেখে দেখে গয়া তীর্থ বলে বইটা লিখলাম এবং সেই বইটা উনি সিলেক্ট করলেন আমি তখন দিল্লিতে চাকরি চলে গেছি বই ওপনি নিয়ে সময় ছিলাম কি চাকরিতে গেলাম আমি গেছিলাম তখন সাদ বাবু আমায় টেলিগ্রাম করলেন এত ভিড় হতো যে তখন লোক বাইরে বেরিতে না অনেক সময় বাথরুম টাথরুম পেছা পেছু করতে হলে এইরকমিক ওই গয়ার পিণ্ড দেয় কেন গয়া সুরের তার ভেতর কতগুলো মানে কাল্পনিক মিছিয়ে ঠিছি এইভাবে করেছি তা ওইটা হবার পর যখন হচ্ছে আমি তখন ভাবলাম যে নির্মণেন্দ্র লাহিদিকেও চিঠি লিখলাম যে দেখুন আমি এখানে এসে প্র্যাকটিক্যালি একটা কেরানির কাজ নিয়ে এ করেছি এই আমি আসিনি আমার মনে হয় আমার সামনে অনেক বড় এ রয়েছে আমি ভালো লাগছে না তুমি তখন একটা চিঠি দিয়েছেন চিঠি আমার কাছে এখন নেই আপনি চাকরি জানি আপনি চাকরি করতে পারেন চাকরি ছেড়ে চলে আসুন আমি আলাদা এতে ছেলে করি আর বাড়িতে মিথ্যে কথা বলতাম যেখানে ট্রান্সফার হয়েছি কিন্তু ট্রান্সফার হইনি ওই ভাই একদিন দেখতে এসেছিল তখন ওখানে আবার স্যুট ফুট তো হতো করে তার থেকে আমার তো অফিসের টাইম হয়ে গেছে তো এগারোটায় অফিস ইয়ে ট্রাম হিসেবে ঘুরে বুঝলো যে ভাই এবার চলে গেছে এইবারে আবার জামা বহুদিন ধাপ্পা দিয়েছিল তা ইন টাইম এদের এই বাড়িওয়ালার সঙ্গে খুব গোলভাল হলো অনেকদিন ধরে চলছিল শরীর মৃত্যুর মশাইদের কুপের মৃত্যুর মশাইদের ওরা ওই বাড়ি ছেড়ে স্টার থিয়েটারে চলে এলেন এবং এই একটা ঘটনা ওরা যে রাত্রিরে স্টার থিয়েটারে চলে আসেন নাইনটিন থার্টি এইটে ঠিক এক্সাক্টলি সেই রাত্রিরেই আর একটা থিয়েটার ওই রকম সেটা হল যশোদা নারায়ণ ঘোষ বলে একজন ইয়ে ছিলেন ফাইন্যান্সিয়ার ছিলেন তিনি এই এখন যেটা বিশ্বরূপা ওটার নাম আগে ছিল নাট্য নিকেতন শ্রীরঙ্গম তার আগে নাট্য নিকেতন নাট্যনীকে তো লিজ নিয়ে ক্যালকাতা থিয়েটার বলে চালাতেন রবীন্দ্রনাথের গোড়া বই করিছিলেন নরেশবাবুর ডিরেকশন ড্রামাটাইজেশন তারপরে কেদার একটা স্টেজের হিট বই কেদার রায় ওর ই এইসব বই করি ওর সঙ্গে ওই যিনি মালিক ছিলেন তার সঙ্গে একটু মতান্তর হয় উনি ও বাড়ি ছেড়ে চলে এলেন চিৎপুর রোডে রিয়ে নতুন বাজারের পার্টাল এবং স্টারে এসে শরীরবাবুরা তখনই কোনো নতুন বই দেড়ি নেই ওদের পুরনো বই মাস দেড়েক দুই চালালো এই একটা ও হপ্তাহ একটা এই একটা এরম করে এবং আমার যে বই লিখতে বললো যে আমাদের ঠিক দেখেছেন তো ওইরকমভাবে নেই একটা পৌরা নাটক লিখে আমি চক্রধারি নাটক লিখল সেটা সম্ভরাসুরের ওই কৃষ্ণের ছেলে প্রদ্যুম্নকে নিয়ে সম্বরাসুরের ওখানে পালিত হয়েছিল এই সব সেই বই দিয়ে প্রথম স্টার থিয়েটারে আরম্ভ হলো সেইটি বললাম দেবী দুর্গা বলে সুরজ উদ্ধারের ব্যাপার সেই বই পড়লাম তারপর আবার স্টারে ওরা ডেকে নিয়ে গেলেন তারপরে আমি স্টার থিয়েটারে প্রথম নিজের ডিরেকশানে যে বই করি সেটার নাম হলো গঙ্গাবতর কালীপ্রসাদ বাবু তখন ছেড়ে দিয়েছেন তারপর গঙ্গাবতরণ উষা হরণ কমলে কামিনী রানী ভবানী রানী দুর্গাবতী এইসব নানান বই হতে লাগলো আমাদের ডিরেকশানে এর আগে কালীপ্রসাদবাবুর আমলে আমার একখানি বই পাঞ্জাব পাঞ্জাবকেশোরীর রঞ্জিত সিং অভিনীত্র হয় যখন তখন একটা ভয়ঙ্কর গোলমাল হয়েছিল গোলমাল হয়েছিল যেমন এই এখন পাঞ্জাবে আকালি সিদ্ধির একটা গোলমালের ব্যাপার ওই রকম এখানে গোলমাল ওরা একটা করেছিল যে আমাদের কোন নায়ককে নিয়ে কোনো নাটক করতে দেবো না রঞ্জিত সিংয়ের লাইফ নিয়ে নাটক বাঙালিরা করতে পারবে সে ওদের অনেক নেতা বোঝালেন কিন্তু ওরা কিন্তু শুনলাম করতেই দেবে না ফজরল হক সাহেব তখন বাংলার মিনিস্টার ছিলেন উনি বলেন যে আপনারা নাটক দেখে যেন নাটক চালিয়েছেন দরকারে আমরা মিলিটারি দিয়ে বলব তা সে মিলিটারি দিয়ে তো আর থিয়েটারে করা যায় না তারপর ওদের ওখানে কি করা যায় বলল যে আপনারা নাটকটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে অমৃতসরে পাঠা। সেখানে ওই শিরোমণি প্রবন্ধক কমিটি থেকে নাটকটা তারা শুনবে শুনে তারা যদি অ্যালাউ করে তাহলে করতে হবে সেইভাবেই লোক পাঠানো হয় ট্রান্সলেট করে হল বইটাকে তারপরে ওরা বইটা বলি যে এর মধ্যে আমাদের কিন্তু কস্টিউম টুম যেন ঠিক মতো হয় ওদের পঞ্চ ক বলে যেমন সেইগুলো যেন ধারণ করা হয় যে কাঙ্ক্ষা কাঁকোনসব সবাই আর ডিউরিং পারফরমেন্স কে স্মোক করতে পারবে না এইসব নিয়ম চিয়ম করে তো অভিনয় করো তো জীবন গাঙ্গুলি বলে একজন ভালো আর্টিস্ট ছিলেন তখন তিনি রঞ্জিত সিং করতেন তিনি একদিন আমাকে বলেন যে স্যার আমরা সিএড ছেড়ে দিয়েছি বাধ্য হয়ে ওদের জন্যে কিন্তু ওরা যে ডেপুট করার লোকটাকে ডেপুট করেছে সে ডেগুনই ওর কাছে হয়েছে তারপর আমি গিয়ে বললাম যে এরকম কি ব্যাপারে এই কি আপনি ফেলে দিলেন কেন না নিয়ে যেতেন না আইন সকলে আর এ করতো না তা এই একটা গোলালো হয়েছিল এত যে আমার বাড়িতেও আমার স্ত্রী সবসময় সন্ত্রস্ত থাকতেন যে কখনই যে মানে তারপর যে বই হয় আমার ডিরেকশনে তার মধ্যে এইগুলো টুপু সুলতান বহু রাত্রি যে মহারাজা নন্দকমার বহু রাত্রি যে। তারপরে আমি নিজে নামি সম্রাট সমুদ্র অনেক রাত্রি চলেছে এইসবগুলো খুব এই হয়েছে পপুলার এর মধ্যে অনেক দেশ নেতাঠে তো অনেকে সেই টিপু সুলতান নন্দকুমার এগুলো দেখে একেবারে প্রচুর সুখ্যাতি করেছেন তখনকার যুগের মতো যেমন নন্দকুমার বই যখন হচ্ছে তখন আমাদের দেশেও একটা ওই মন্নন্তর এসেছিল যে রাস্তাই দাও ফ্যান দাও করে এসব রাস্তায় করতো ঠিক সেই সিনই পাওয়া যেত আমার নন্দকুমার সব রে চাল আটকে রেখেছে ব্ল্যাক করবে বলে এদিকে দেশে এই দেখে একবার লোক একেবারে দেখত এইগুলোর পর আমি নিজে নাবি 1947 ফর্টি সেভেন বড়ো বলে আমার একটা সামাজিক নাটকে একজন রাজগন্ধীর চরিত্রে তো কেন নেবী ধরশ্রেদ্ধ দেবনান্ডব আগেই বলেছেন যে আর্টিস্টদের অনেক সময় ঠিক যা চাই পাচ্ছি না সেইজন্য জন্য বাধ্য বঙ্কিমচন্দ্রের নতুন করে করল আলমগীরের চরিত্রে যথেষ্ট পাবলিক আমাকে ইয়ে করেছেন তাদের খুব ভালো লেগেছে এমনকি স্কটিশ যে প্রফেসর ছাড়া আলমগীর কেউ করতে পারে না কিন্তু আর এই যে পোশাক টোশাক কস্টিউম যা তার মধ্যে জড়ি জড়ি থাকতো না প্লেইন একেবারে সব কিছু প্লেইন ওই যে ফকিরের জীবন সে মধ্যে সারা ধপ করছে। কিন্তু কোনো জরি চরি চকি কিছু নেই এইভাবে তারপর তো তারা বই করে সন্ধ্যা এইভাবে পরপর অভিনয় করে যেতে থাকি আমার অভিনয়ের কথা এইবার বাদ দিয়ে জীবনে যাদের অভিনয় দেখিছি তাদের সম্বন্ধে কিছু কিছু বলি শিশির বাবুর অভিনয়ের আমি ভয়ঙ্কর ভক্ত ছিলাম নির্মলন্দ লাহিরি মশায়ের অভিনয়ের খুব ভক্ত ছিলাম অহিন্দ্র চৌধুরী ভক্ত ছিলাম পরবর্তীকালে প্রথম দিকে ঠিক ততখানি ভক্ত হইনি কারণ মনে হতো যেন একটু মেকানিক্যাল মানে বড্ড বেশি ডায়াগ্রাম মাফিক কাজ করে এই এখানে এই চেয়ারটা ধরে উঠব এই চেয়ারে ঘর দিয়ে পড়লো এই চেহারা যে এখান থেকে এক ইঞ্চিকে সরিয়ে দেয় হয় সিন নষ্ট হয়ে যায় কিন্তু শিশির বাবু ওসবের পড়াই করতেন না আমি যেভাবে বুঝি যেখানে বুঝি আগ্রহ চলবো আমার অভিনয়টা শুধু দেখো এই ছিল তা নির্মলেন্দু লাহির অভিনয় খুব ভালো লাগতো তবে ওর মধ্যে এখন বুঝি সামান্য পুরনো স্কুলে একটু স্কুলিংয়ের গন্ধ নির্মলেন্দুলাহিরী মশয়ের মধ্যে ছিল কারণবাবুর সঙ্গে ছিল আচ্ছা একটা কথা একটু কথাটা বললেন তার মানে সেই যুগে তার সামনে একটা পুরোনো যার ওটা ছিল আর তার মানে অন্যরা নতুন আমরা যেটা ছিল তার মধ্যে সুরেলা ভাব ছিল যেমন ধরুন অমর দত্ত ছিলেন তাদের এই পরিণাম এই নরদেহ জলে ভেসে যায় ছিঁড়ে খায় শ্রীগাল কুকুর কিংবা এই নারী এরও এই পরিণাম তবে হায় প্রাণ দেখি কারে কারি এইভাবে চলছে মানে একটা মেলোডির মতো তা এই সুরের আপটা শিশির বাবুর মধ্যে ছিল না ছিল না মানে শিশির বাবু যখন বুঝেছেন যে কাব্যিক পোষণ এখানে খানিকটা কাব্য এর আভা তৈরি করা দরকার সেখানে সেটা করতে। সুর দিতেন নাম করা সীতা বই এর প্রথম আরম্ভ হচ্ছে এইভাবে সীতা ওর ওখানে ঘুমিয়ে আছে অন্তঃসত্তা সীতাকে আওয়ার করছেন বসে আর দুর্মুখ এসে একটা আবেদন করবে বের সেখানে বলছেন দুর্মুখ মহারাজ বার্তা নিয়ে আছে ভালো অসংকোচে করজিবেদন এক মতো তা কিন্তু যেখানে একটু কাব্যধর্মী আছে সেখানে ওই সুর দিতেন যেমন ওই দণ্ড লক্ষণ বলছে যে দণ্ডকরণ্যে বেড়াতে চল তো সেখানে রাম বলছে যে হ্যাঁ হ্যাঁ যাব ময়ূর ময়ূরী স্বেন নাচি তো যান কি খেলি তো হরিণে শিশু আমি আশ্রমে রে শেখাতো কা করি নির এখানে একটু সুর আনছেন কারণ ওই পুরোনো নরনারায়ণ বই চিরতপ্রসাদ তা তো একটা স্বপ্নের সিন আছে সেই স্বপ্নের মধ্যে নারায়ণকে দেখেছেন উনি কখনো শ্রীকৃষ্ণকে নারায়ণ বলে স্বীকার করেননি শেষকালে শিকার করেছেন যে মানুষ কখনও নারায়ণ হতে পারে না সত্য যতদিন নিজে আমি না করি প্রত্যক্ষ মানব বলিবাসুদেবে যেদিন নিজে ফিল করবো যে ও নারায়ণ সেই দিন স্বীকার করবো তার আগে আমি স্বীকার করব না তো সেইখানে ওই শ্রীকৃষ্ণ এসেছেন তাকে দুর্যোধন বাঁধবার জন্য দূত এসেছিলেন যে সন্ধি প্রস্তাব তা দূতরূপে এসেছেন সেইখানে ওই দুর্যোধনকে বলেছে শ্রীকৃষ্ণকে বেঁধে ফেল তাই নিজে যায়নি সে ঘুমছে ঘুমের মধ্যে দেখছে কি তার উপরে তারা নৃত্য করে তারপরে ও কিও সুন্দর ও মধু ও কি বরণ নবীন তুমি এইভাবে সেখানে সুর কে শিশির বাবু এইভাবে তা নির্মল কথা বলছিল ছিল শিশির বাবুর অভিনয়ে অনেক অভিনয় দেখেছি তার মধ্যে কিছু কিছু এই পাবলিকের সঙ্গে ওর একটা ইয়ে ছিল এডম্যান কিন থিয়েটার রয়্যাল জুয়ারি লেনের তিনি যা করতেন ওই বহু সময় উইক খুলে ফেলে পাবলিকে চ্যালেঞ্জ করতেন ঠিক শিশির বাবুর ভেতরে এই জিনিসটা ছিল যে উনি যে প্রফেসর ছিলেন সেই জিনিসটা কখনো ভুগতে পারেননি পাবলিকে সবসময় শিক্ষা দেওয়ার জন্য রেডি থাকতেন এমনকি শ্রীরঙ্গমে একবার হয়েছিল উনি চাণক্য করছেন চন্দ্রগুপ্ত নাটকে লাইট ফ্যান ফিউজ হয়ে গেছে তার পাবলিক একবার ভীষণ গোলমালান করে দিয়েছে একটা ভাইটাল সিনে যে পাকা দাও পাকা দাও কিন্তু এ লাইট খারাপ হয়ে গেছে শিশুরবাবু উই খুলে ফেলে সামনে চলে এলেন এতে বলেন যে নাটক আপনারা দেখতে এসেছেন এই মৌর্য চন্দ্রগুপ্তের আমলের নাটক মৌর্য চন্দ্রগুপ্তের আমলে বৈদ্যুতিক পাখা ছিল না কাল মিন্তের পাখা দিয়ে দরকার হলে করতে আপনাদের প্রয়োজন হয় কাছে হাতি বাগান বাজার আছে কিনে আর কেউ কিছু বলতে বা ধরুন এই এইভাবে যে পাবলিককে ফেস করতেন এই বইয়ে ওটা হয়েছে প্রতাপাদিত্য ক্ষীর প্রসাদের তার মধ্যে রডা সাহেব সেই রোলে ভুমেন রায়ের না হয়েছিল দুর্ধর্ষ অভিনেতা ভূমেন রায়ের মতো রডা কেউ কখনো দেখেনি শিশির বাবু নতুন ভাবলেন সেই রডার চরিত্রে উনি যখন রডা অভিনয় করতে লাগলেন ওর ডায়ালগুলো সব একেবারে মানে ইস্ট বেঙ্গলের বাঙাল কথা যাকে বলে সেই ধরনের বাঙালি কথা বলতে লাগছে পাবলিকে একটু গুঞ্জন গুঞ্জন করে করে সেটা বললে হচ্ছে না ভালো লাগছে না সামনে তো দাঁড়িয়ে দেখুন নাটক মানুষকে আনন্দ বিতরণ করে কিন্তু শুধু আনন্দ আমোদ বিতরণই সবচেয়ে বড় কথা না। নাটক দেখতে হলে একটু পড়াশুনোও দরকার ইতিহাসে কি বলে জানেন ইতিহাসে বলে যে যখন এই যে এরা পর্তুগিজ দর্শুরা এসেছিল তারা আরাকান এই এইসব জায়গায় তারা উপনিবেশ স্থাপন করেছিল এবং তারা দেশের ভাষা যখন শিখলো এই ওদের কাছ থেকেই শিখলো কাজে তার মধ্যে ওদের ইন্টারন্যাশনই থাকবে তার তো দিল্লি আঁকড়ার লোভ নয় যে ভাঙা উর্দু দিয়ে করবে আমাদের স্টেজে বরাবর ওই একটা ইমেজ তৈরি হয়েছে যে সাহেব শাস্ত্র হলি ওই ভাঙা উর্দু সঙ্গে রাখতে হবে না হলে হয় না জোরটা তেমন আছে না ভুমেন সেই করে খুব সারপাস করে গেছেন সবাইকে কিন্তু শিশির বলেন যে এই জন্যই আমি করি তখন সবাই চুপ করে গেল অভিনয় শুনল কিন্তু মানে বেশি দিন চল এটা তারা এই করে না ওই ভুমেনবাবুর এই পছন্দের এইরকম শিশির বাবুর কতগুলো জিনিস অদ্ভুত সিনের মধ্যে বাচ্চা কি কথা বলে উঠেছে এইরকম কত গুলো জিনিস শিশির বাবুর ছিল তা আমি নাটু বলে একজন ওই তবরি নাটুকু নাটু গাঙ্গুলি খুব ফেমাস তবরছি সেই নাটুবাবু আমাদের খুব বন্ধু লোক ছিলেন নাটুবাবুর কাছে অনেক গল্প শুনেছি দানিবাবুর সঙ্গে শিশির বাবুর ঘটনা তার থেকে দু একটা বলি দানিবাবু যখন শিশির বাবু প্রথম চন্দ্রগুপ্তে চাণক্য নাবলেন তার আগে দানিবাবুর চাণক্য মানে সারা দেশে একবারে একেবারে একচ্ছত্রে যে ওরকম চাণক্য আর হয় না সেই সময় শিশির বাবু নতুন এসেছেন উনি সেই চান খাবলেন এবং দানিবাবুকে একদিন নিজে এসে বললেন যে আমার না আমি আপনার ওই ওই যে আমি করেছি একটু নতুন ইন্টারপ্রিটেশান দিয়েছি আমার তো আপনাকে দেখতেই হবে দানিবাবু বলেন আমার তো সময় হবে না একটু সময় হবে না আজকে আমার সময় হচ্ছে না মুখ কালো করে শিশুবু বেরিয়ে যাচ্ছে। তখন দানিবাবু চোহে শোনো শোনো আচ্ছা যাব আমি শিশু লাভিয়ে উঠে যাবেন আপনি সত্যিই যাবেন যাবো তবে একটা কথা আছে তোমার ছেলেরা লোকেরা বলেছে যে আমি চন্দ্রগুপ্ত বইয়ে চণক করি মেয়েকে যখন আত্রেকে ফিরে পাই তখন আনন্দের উচ্ছ্বাসে একটু বেশি লাভায় তুমি অত লাভ মারো না আচ্ছা আমি তোমার থিয়েটার দেখতে যাব শুনেই তুমি আগে লাভিয়ে উঠেছে যাবেন বলে আনন্দে আর যদি বহুকালে নিরুদ্দিষ্টা কন্যাকে বুকে পেয়ে বাপ যদি একটু লাফায় সেটা কি হাত জোর করে বলিনি যারা বলেছে তাদের হয়ে আপনার কাছে শিশির বাবু দানিবাবুকে মর্যাদাও দিতেন মর্যাদাও দিতেন অসম্ভব মর্যাদা দিতেন একদিন প্রফুল্ল নাটকে দানিবাবু যোগেশ শিশির বাবু রমেশ দুর্গা সুরেশ তো সেই অভিনয়ে একেবারে খুব ইয়ে হচ্ছে যে কে আগে যায় দানিবাবুই জিতবে না শিশির বাবু জিতবে এই হতে হতে শেষকালে শিশিরবাবুর ভাইরা এসে বলছে দাদা হচ্ছে না তো তেমন দানিবাবুই তো বেরিয়ে গেলো বলে যাবে না কেন এই আমি এক একটা সিন করছি এসে চুরুট খাচ্ছি তোদের সঙ্গে গল্প করছি আর ওই লোকটাকে দেখ ওই দেখছে আরে শুয়ে আছে এক ধ্যানমগ্ন মহাদেবের মতো সিনটি আসবে গিয়ে সিনটি করবে আবার ওর কাছে কেউ বুঝতে পারবে না এই যে এর কাছে দাঁড়াবার আমার সাধ্য আছে একদিন আমাকে উনি ভুলে গিয়েছিলেন পাঠ দানিও বলছিলেন আপনি কেউ দিচ্ছেন না কিরকম শিশু বলেন দেখুন আপনার অভিনয় থেকে এত মুগ্ধ হয়ে গেছে ভুলে গেছি যে আমার ওখানে কিউ এই রকম পরস্পরের মধ্যে ছিল সরোজ দেবীর আমি শুনেছি এই দানিবাবুর এই শাহজাহান নাটকে ঔরঙ্গজেব একটা ডায়ালগ আছে যখন জাহানারা বেরুচ্ছে দরবার সিনে তাহলে নারী সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা তারপর ঔরঙ্গজেবের দিকে ফিরে বলছে কি ঔরঙ্গজেব তোমার মুখ সবটা ছায়ের মতো সাদা হয়ে গেল সরোজুদেবী সেদিন জাহানারা এসেই দানিবাবু ঔরঙ্গজেব ওই যেমনি ফিরে তাকিয়েছেন বললি অভাক কাণ্ড তখনকার দিনে এত মেকআপ ঠেকাপের ঝঞ্ঝাট ছিল না কিছু না অর্ডিনারি মেকআপ কিন্তু লোকটা মনে হলো যে সারা দেহে এতটুকু রক্ত নেই সত্যি ওই কাগজের মতো সাদা হয়ে গেছে তাকিয়েছে যে প্রাণ নেই জন্য একটা অভাব গেছে ভয় পেয়ে গেছে যে এইভাবে অভিনয় হতে পারে ও মুখ দেওয়ার তখন আপনি বেরিয়ে গেল যে তোমার মুখ সবটা মতো সাদা হয়ে গেছে সত্যি সত্যি একেবারে সেই মূর্তি দেখেছি দানিবাবু এইরকম অভিনয়ে এরা করতেন এদের অভিনয়ের আমি প্রথম দানিবাবুর অভিনয়ে দেখি বিনারভা থিয়েটারে ওটা অমৃতলাল বসুর যাজ্ঞ সেনি বলে একটা নাটক তাতে উনি একটা ছোট্ট করতেন ধৃতরাষ্ট্র অন্ধধুত রাষ্ট্র বেশি কথা নেই তখন দানিবাবুরও বয়স হয়ে গেছে যথেষ্ট ভালো দেখতে পান না ওই ব্ল্যাকভার্সে লেখা তো ওই যে সঞ্জয়কে মাঝে মাঝে ডাকছেন মন্দমতি পুত্র মোর মানেনা বারন ও সঞ্জয় কি করি আমি ও সঞ্জয় এই যে বলাটা এরই মধ্যে যে ধৃতরাষ্ট্র যে কত হেল্পলেস সেইটা একেবারে ফুটে উঠত ওই ও সঞ্জয় ডাকটার মধ্যে এমন অদ্ভুত হয়ে দেখেছি তারপর অর্থ এইগুলি তো যোগেশ দেখেছি সেগুলো আর ইয়ে করবো না শিশির বাবুর একটা ব্যাপার গিরিশ চন্দ্রের অশোক নাটক শিশির বাবুহলে তখনকার দিনে স্টিমার বলতো মানে পাঁচ ছটা সিট কাগজ একসঙ্গে করে বিরাট এত বড় পোস্টার করতো তাতে অনেক সময় ডিজাইন দিয়ে করতেন সেই প্রথম শিশির সেই ডিজাইন করেন আজকের ইন্ডিয়া গভর্নমেন্টের যে অশোক স্তম্ভ সে অশোক স্তম্ভ দিয়ে ওই অশোক এর অগ্নি সেই বই অভিনয়ে দেখতে গিয়েছিলাম ফার্স্ট তখন তো স্টুডেন্ট ওই আঠান এক টাকা লোয়েস্ট টিকিটে দেখতাম ফার্স্ট অশোক আকাল বলে একটা ক্যারেক্টার সেটা যোগেশ চৌধুরী মশাই ঈশ্বর কিতা প্রভাদেবী এইসব তা প্রত্যেকেই খুব ভালো অভিনয় করলেন মাইনাস শিশির উনি একেবারে মুগস্ত করেন কাজ নাই হয়তো এদের শেখাতে টেকাতেই বেশি টাইম গেছে নিজের দিকে নজর দিতে পারেননি বা সেদিন ওনার ওই তো জীবনে ওই একটা দোষ এসেছিল যে ভয়ঙ্কর ড্রিঙ্ক করতেন সে ড্রিঙ্ক করেই নিজের রোজ হলে বানিয়ে বলতে পারছেন কিন্তু তারপরে হয়তো ভেতর থেকে বলেছে মানে বলবো কি উনি যোগেশবাবু আকাল তার সঙ্গে অশোকের কথা হচ্ছে বেঙ্গিয়ান গাই দিয়েছেন কাপড় পরেছেন আকাল কথা বলছে আকাল রহ